বিসমিল্লাহাদুল বল তিনি আল্লাহ একক আল্লাহ কারোর উপর নির্ভরশীল নন এবং সবাই তার উপর তার কোন সন্তান নেই एवं कारोर सतान नन और समतुल्य क्ये नहीं